السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحابه أجمعين وبعد شامان درشق بندو أمره صلى الله عليه وسلم إمام أبو رحمة الله عليه وسلم بيان وعتقاد أهل السنة والجماع أهل السنة والجماعات العقيدار باننا ايكي تبتير اكتير وانجشوني جهاني عمد الإمام بولت سرين ونؤمن بالبعس وجزائي الأعمال يوم القيام ইমান রাখি পুনরুত্থানের উপর এবং কেয়ামতের দিন মানুষের আমলের হিসাব দিতে হবে হিসাব নিবে হিসাব প্রতিদান নিবে এটার উপরে ওয়াল এবং পেশ করা হবে বল হিসাব এবং হিসাবের উপরে কেরাহাত কিতাব কিতাব পড়তে হবে প্রত্যেককে অবাবল একাব তাদের ভালো মন্দ শাস্তি সেটা পেতে হবে এবং সব পাবে এটার উপরে আমরা ইমান রাখি অসিরাত ওয়াল মিজান সরাত ইমান রাখি এবং মিজানের উপরে ইমান রাখি দর্শকবিন্দু আমরা এই আলোচনায় গত কয়েকটিভাবে আলোচনা করছি যে আল্লাহ তালা কেন মানুষদেরকে কেন হিসাব নেবেন এমনিতে তিনি জান্নাত জাহ্নাম দিয়ে দিতে পারেন তার আমল অনুসারে না তিনি হিসাব নেবেন জিজ্ঞাসা করবেন তুমি এটা করেছো কিনা আমার কোন আমার যারা ফেরেস্টা তারাই কোনো জুলুম করেছে কিনা আমি কোনো তোমার জুলুম করেছেন কিনা আমরা বলেছি যে আল্লাহ তালা তিনি ইনসাফকারী তিনি ইনসাফের ইনসাফের যে ঝান্ডা সেটা প্রতিষ্ঠা করতে চান এই তিনি প্রত্যেকটি আমল সম্পর্কে কাফেরদেরকে জিজ্ঞাসা করবেন কিন্তু ইমানদারদেরকে কোন রকমের সামনে পেশ করে তিনি পার করে দিবেন যারা যাদেরকে তিনি আটকানোর যে দেখবেন যে আটকের আটকানোর মতো অবস্থা তাদেরকে তার আটকে দিবেন আর যারা যাদেরকে তিনি পার করার ইচ্ছা করেন তাদেরকে তিনি পার করে দিবেন আল্লাহর কাছে দোয়া করে তিনি তার দয়ায় তিনি যেন আমাদেরকে শুধু পাশ পার করে দেন কোন রকম হিসাব নিকাশের সম্মুখীন না করেন কারণ রসুলুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন মান নৌকে সে আর দিবা কারো যদি কোন ভালো করে হিসাব নিকাশ করা হয় তাহলে সে আজাব পাওয়া যায় তার কোনো গত্তান্ত থাকবে না এই জন্য আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই যেন আমাদের কোনো হিসাব নিকাশ না করা হয় বিনা হিসাবে আমাদেরকে তো আল্লাহ তারা জান্নাতের জান্নাতে পৌঁছে দেন এই দরজা এই এই দরজা লাভ করার জন্য এই মহান এই স্তর লাভ করার জন্য আমাদের প্রত্যেকের প্রচেষ্টা চালানো উচিত দর্শকবৃন্দ যে সমস্ত জিনিসে হিসাব নেওয়া হবে কঠিনভাবে কোরআন মুসুলনা যে সমস্ত জিনিস হিসাব নেওয়ার কথা আসছে গত পর্বে আমরা বলেছিলাম যে প্রথম যে জিনিসটি হিসাব নেওয়া হবে এটা হচ্ছে ইমান এবং কুফুরের বিষয়টি যে ইমান আনে এনেছে কে ইমান যারা এনেছে তাদেরকে তো আল্লাহতালা পার করবেন কিন্তু যারা ইমান আনেনি কুফুরি এবং শির করেছে তাদের প্রত্যেককে আল্লাহতালা ইরা সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে তোমরা কেন কুফুরি করেছিলে অথবা যাদেরকে আমার সাথে রাখতে সে তারা কোথায় তাদেরকে উপস্থিত কর অথবা তোমরা আমার জন্য যে সমস্ত আমার যে সমস্ত বান্ধাদেরকে অন্যদের দিকে সম্পর্কিত করতে तुम्हारे न्यायमत दिए अथच तुम्हारा दिखे बोमुके नामत दिए ते तुम्हारा मिथ्याचार्पर्मे तुम्हें जिज्ञासा करत आलोचना करुफर और सीरिक सम्पर् सबसे बड़ प्रश्न कुफरी और सिकिख सम्पर्के काफे और मोर्श जो प्रश्न तरह क्यों कुफुरी कर विषयटी और जरिए कुफुरी कर आल्ला न्यामत के अन्दे सम्पर्चित कर जिन सम्पर्क जिज्ञासा যে প্রত্যেকটি জিজ্ঞাসা জবাব রেডি থাকার জন্য প্রস্তুত করার জন্য দুনিয়ার বুকে আল্লাহ তালা প্রশ্নের উত্তরও দিয়ে দিয়েছেন প্রশ্ন এ হবে আর উত্তর তারা কি বলবে সেটা আল্লাহ তালা বলেছেন আমি আর তালি হিমুল আম্বা তাদের কাছে তাদের উত্তর থাকবে না তাদের সব খবর তাদের অন্ধ হয়ে যাবে অর্থাৎ তারা কোনো খবর দিতে পারবে না সেদিন তারা কোনো খবর দিতে পারবে না কোনো প্রশ্ন উত্তর দিতে তারা পারবে না কিন্তু সেদিন আল্লাহ তালা প্রশ্ন করবেন তাদেরকে দ্বিতীয় যে জিনিসটি সম্পর্কে প্রশ্ন করবেন আল্লাহ তালা সেটা হচ্ছে দুনিয়ার বুকে কে কি আমল করেছে সেটা সম্পর্কে আল্লাহ তালা মানুষকে প্রশ্ন করবেন আল্লাহ তালা বলছেন পাওয়ার অব্বিকা লাস আল্লাহম আজমাইন আম্মা কান ইয়ামাল আল্লাহ তালা রবের তার পাওয়ার অব্বিকা নিজের শপথ করে তিনি বলছেন তোমা আপনার রবের শপথ নিজের শপথকে আল্লাহ বলছেন লাস আল্লম অবশ্যই অবশ্যই আমরা তাদেরকে প্রশ্ন করব সবাইকে আম্মা কান ইয়ামালুন এমন প্রত্যেকটি জিনিসের বিষয়ে যেগুলি তারা আমল করত অন্যায় তা আল্লাহ তালা বলেছেন ফলানাস আল্লী ফলানাস আল্লাহরসিলহিম ওলানাস আল্লামুরসালীন যাদের কাছে নবীদের রসুলদেরকে পাঠানো হয়েছে তাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন এবং নবী রাসুলদেরকেও আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন যে তোমাদের কি তোমরা কি গিয়ে তোমরা কি তোমাদের আমল নামা নিয়ে তোমাদের কী কী কাজ করেছো দায়িত্ব পালন করেছ কিনা তোমাদের যে দায়িত্ব ছিল সেটা তোমরা যথাযথ পালন করেছো কিনা জিজ্ঞাসা করবেন অনুরূপভাবে তাদেরকেও জিজ্ঞাসা যাদের কাছে প্রেরিত হয়েছিল যে নবী রাসুলগঞ্জ তোমাদের কাছে কি তাদের দায়িত্ব যথার্থভাবে পালন করেছে কিনা তোমরা তাদের কি আমল করেছ সেটা অনুসারে কি আমল করেছ এ বিষয়টি হাসরের মাঠে আল্লাহ তালা প্রত্যেকটি মানুষকে জিজ্ঞাসা করবেন তিরমিজিম তিনমিজি বর্ণনা করেন আবু আলাম রাজি আল্লাহ আহ্ন বলেছেন লেহুল ও কাদামা আবদিন কিয়ামা হাত্তা ইউস আল আরবা যতক্ষণ পর্যন্ত চারটি প্রশ্নের উত্তর না দিবে ততক্ষণ পর্যন্ত বনি আদমের পা সামনের দিকে এগোনোর কোনো সুযোগ পাবে না কামতের দিন একটি হচ্ছে আন অম রিফি তার জীবন সম্পর্কে কোথায় সে জীবনটা ব্যয় করেছে তার জীবনের সময়টুকু যেই সময়টুকু আমরা জীবন মনে করি সময়টু কোথায় সে ব্যয় করেছে ওয়ান আইল হি তার আইল সম্পর্কে যে এগুলো দিয়ে আমল করেছে वन मालिहि मी आई ना सबाहिमा फू तार्पद सम्पर्के कमाई करय जिसमि फी माह शरिशे कैसे जगह से व्यय शर शक्ति सामर्थ्य दिए क्यये अन्न बनना सीटा के आसान ही फी महू शब आससेने शरीत शरीर तो शर स्वास्थ्य যৌবন বয়সটায় মানুষের শরীর স্বাস্থ্য পরিপূর্ণ থাকে সেজন্য সেই সময়টা আলাদা একটা প্রশ্ন করা হবে আবুদ্দর্ণিত বলেছেন রব্বিহি হাত্তা ইউস আন খামসিন বনিয় আদমের পা সামনে এগুতে পারবে না দিন তাদ রবের সামনে এগুতে পারবে না যতক্ষণ পাঁচটি জিনিসের প্রশ্ন তাকে করা হচ্ছে একটি আবলা যৌবন বয়সটাকে যথাযথভাবে ব্যয় করেছে ও আন তার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে মিন এই না একটা থেকে কোথেকে সে তা কামাই করেছে অফিম আনফাঁকাও কোথায় সে তা ব্যয় করেছে ओन ओमाजाला फिमा आने से पेना से कतटुकूम कर बोझा जा मानस जीवन क्यों जीवन सम्पद आहरण अथवा आलम अर्जन ज्ञान अर्जन अथवा भा जौबन बयसे पागलामी एगुल जो सम्पर्िज्ञासा कर अर्थ हे प्रत्येक मानुष की आल्ला जिनगुल सम्पर् जिज्ञासा करबें यजे दुनिया बुके যে যত বেশি যত বেশি সম্পদ নিয়েছে তত সম্পদ সম্পর্কে তার জিজ্ঞাসা করা হবে কোথায় ব্যয় করেছে কোথায় কামাই করে জিজ্ঞাসা করবে কোথায় জিজ্ঞাসা করা হবে যৌবন বয়সে সে কী ভালো কাজ করেছে কি মন্দ কাজ সেটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে অনুরপে আয়ল জ্ঞান অর্জনের বিষয়টি কি জ্ঞান অর্জন করা তার ফরজ ছিল আর কি জ্ঞান অর্জন করা তার জন্য ফরজ বৈধ ছিল না সে কোনগুলি করেছে কোনটা করেনি কোনটা তো কোথায় ব্যয় করেছে এ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে অন্য এক খাদহমান তারা বললেন সুলতান وئن شئتم صبرتم فاني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان فقراء المهاجرين يسبقون الاغنياء يوم القيامه الى الجنه ب40 خليفا عبد الله بن عامر بن ناس رضي الله عنه خمسه লোক এসে বলেন যে তিন জন লোক এসে محمد এটা Tarkuniya Muhammad আমাদের কোন আমাদের কোন বহন নাই আমরা এই অবস্থায় আছি কিছুই করতে পারি না আমাদের কি করার আছে তখন তিনি বললেন যে তোমরা যদি সবরক সেটা ভালো আর যদি তোমরা বলো আমরা আমি খালিপাত মুসলিমের কাছে লিখবো তিনি জানাবেন তোমাদেরকে কি দিতে হয় যেটা আমি দিব আর সবরক সেটা ভালো এই জন্য বলছি কারণ আমি রসল্লাকে বলতে শুনেছি যে গরিবরা দনীদের চল্লিশ বছর আগে জানাতে চলে যাবে সেই জন্য একটি মানুষের সম্পদের হিসাব দিতেই তার অনেক সময় সময় ব্যয় হবে এই জন্য মাঠে প্রত্যেকটি মানুষকে তার সম্পদ সম্পর্কে आलदाभ हा जिज्ञासा ता कर जीवन सम्पर्क जिज्ञासा कर दुनिया बुके कि सम्पर् जिज्ञासा कर जानते परलमान कुफुरी और सीढ़ी सम्पर्क जमन जिज्ञासा तेमी भाव हाँसर मठे जिज्ञासा कर पांच टी जिन सम्पर्के दुनिया बुके जल्ला तला जिसमें जिन दिए जी समस्त जिससे मालिक सी से जिज्ञासा तर एलम सम्पर् जिज्ञासा कर যে কোথায় যে এলেম সে জেনেছে কী এলেম সে জেনেছে এবং কোন অ্যালেম তা সেটা কী আমল করেছে তার জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তার মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং তার জীবনের প্রতিটা ক্ষণ কোথায় ব্যয় করেছে সেটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তৃতীয় যে জিনিসটি সম্পর্কে হাসারে মাঠে জিজ্ঞাসা করা হবে তা হচ্ছে দুনিয়ার বুকে যে ন্যায়মত সে পেয়েছে এই ন্যায়মতের কতটুকু সক্রিয়া আদায় করেছে এটা সম্পর্কে আলাদাভাবে জিজ্ঞাসা করা হবে কোরআনে কারিমা আল্লাহ তালা বলেছেন সুম্মা রাতুস হানিন নাইম সেদিন তোমাদেরকে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে ন্যায়ামত সম্পর্কে রসুলল্লা সাল আলাইস্লাম একবার তিনি খাবার পাচ্ছিলেন না এক বাড়িতে গিয়ে তিনি বললেন যে তোমাদের যাওয়ার পরে সেখানে খাবার নিয়ে আসা হলো রসুলুল্লা সাল্লু আলি সাল্লাম খেজুর খেলেন খেজুর খাওয়ার পরে খেজুরগুলো ছিল খুব শক্তিশালী মানে ছিল না খুব অল্প মান সম্পন্ন ছিল না থাক হওয়ার পরেও রসুল বললেন যে তোমাদেরকে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সাহাবায়করাম বললেন যে রসুলাল্লাহ এর তো সামান্য খেজুর জিজ্ঞাসা করা হবে রসুল বললেন যে হ্যাঁ এটা সম্পর্কে তোমার এটা সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে অন্য এক খাদিস এরস রসুল্লা সাল্লাম বলেছেন ইনামাই ইন্নাসুয়ালাহু আলম আলম নোসাহিসমাকা ও নোর কামিন যে সমস্ত জিনিস সম্পর্কে হাঁসের মাঠে জিজ্ঞাসা করা হবে তার মধ্যে একটি হচ্ছে তাকে বলা হবে তোমার স্বাস্থ্য কি আমি ভালো দেইনি। তোমাকে কি আমি ঠান্ডা পানি পান করাইনি তাহলে এগুলো সম্পর্কে ছোটোখাটো জিনিস সম্পর্ক কিন্তু জিজ্ঞাসা করা হবে রসুল্লাহ সাল্লা অন্য এক হাদিসে এসেছে রসুলাম বলেছেন ন্যায়ামাতা নেম মকবর ফিহিমা নাস আশ্রাহ হাতু আল ফারাক দুটি ন্যায়ামত আছে এই দুটি ন্যায়ামতে অধিকাংশ মানুষের ধোকাগ্রস্ত হয় অর্থাৎ প্রপার ইউটিলাইজ করতে পারে না ভালো ব্যবহার করতে পারে না দুটি নিয়ামত সম্পর্কে এই নায়ামত নিয়ে এই দুটি হচ্ছে আশ্রয় হাতুয়াল ফারাক একটি হচ্ছে স্বাস্থ্য সুস্বাস্থ্য সুস্বাস্থ্য যখন থাকে তখন সে ঘুমিয়ে কাটিয়ে দেয় অথবা অন্যায় করে যখন স্বাস্থ্য খারাপ হয় তখন আল্লাহ দিনের দিকে ফিরে কিন্তু লাভ হয় না তখন আবাদত করতে পারে না ফারাক দ্বিতীয় যে নামতটি সেটা হচ্ছে ফারাক বা মানে খালি সময় যে সময়টা যেটাকে বলা হয় অবসর সময় অবসর সময়ে সে প্রপার ইস করতে পারে না অনেক মানুষই তারা ভালো ব্যবহার অবসর সময় মানুষ বিভিন্নভাবে অন্যায় কাজে কাটিয়ে দেয় এরপর যখন মানুষের ব্যস্ততা বাড়ে তখন সে বুঝে যে হায় হায় আমি কি সময় নষ্ট করলাম এই সময় সম্পর্কে আমাদেরকে এই দোকা ধোকাগ্রস্ত হবে এই সম্পর্কে আমাদেরকে জবাবদিহি করতে হবে অন্য অন্যায় হাদিসের স্ল্লা বলেছেন লাগনা লিমান লিমান লিমান ইত্তাকাল্লামান ইত্তাকাল্লাহাতমান ইত্তাকাল্লা খয়াল গেনা ওয়া তৈবেন নফসি মিনানিম রসুল্লা সাল্লা বলেছেন যে ধনাইড হওয়া দোষের নয় যদি আল্লাহ তা সাথে থাকে তবে মানুষের সুস্বাস্থ্য হওয়াটা যে ধনাইডত হওয়া থেকে উত্তম কারণ মানুষের উত্তম জীবন উত্তম ন্যায়ামত যে প্রাপ্ত হয়েছে সেটা উত্তম ন্যায়ামত যে প্রাপ্ত হয়েছে তার শরীর তৈবেন নফসে তার অন্তর পরিপূর্ণ শান্তিতে বসবাস করছে এর থেকেও যেই ব্যক্তি সুস্থ অবস্থায় আছে সেই ব্যক্তি যদি তাকোয়ার অধিকারী সুস্থ অবস্থায় থাকে সেটা তার জন্য বর্ণায় মতো বুঝতে হবে অন্য এক খাদি সে রসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন যে বান্দাকে আল্লাহ ডেকে বলবেন হাসারের দিনে ইয়াই ফুল হে অমুক আলাম উকরে মাকা তোমাকে আমি সম্মানিত করিনি তোমাকে আলাম ওসু দেখা তোমাকে আমি নেতৃত্ব দেয়নি দুনিয়ার বুকে মুখে ওসভ্যাকা তোমাকে বিয়ের ব্যবস্থা করে দেয়নি ও সাকাল খাইলা তোমার জন্য আমি বাহনের ব্যবস্থা করিনি বিভিন্ন বিভিন্ন জিনিস থেকে ও আদারা কাতার আসু ও তার বার ছেড়ে দিয়েছিলাম দুনিয়ার বুকে নেতৃত্ব দিতে সম্পদ ভোগ করতে বিভিন্ন খান থেকে নেতৃত্ব গ্রহণ করতে মানুষের থেকে তুমি রোবর গ্রহণ করতে মানুষের থেকে তুমি কর নিতে এগুলি আমি তোমাকে সুযোগ দেইনি তাদের থেকে তুমি শাসন করতে সুযোগ দেয়নি ফায়া কুল বালা সেগুলো অবশ্যই হ্যাঁ কুল তার তুমি কি মনে করেছো আমার সাথে তুমি সাক্ষাৎ করবে কলা ফয়কুল উল্ সে বলবো জানা আমি মনে করিনি আমি বিশ্বাস করতাম না হয়াকুল ফি আনসাক হইনী আনসাক কামানি আজকে দিন আমি তোমাকে ছেড়ে দেব যেভাবে তুমি আমাকে ছেড়ে দিয়েছ আজকে দিনে তোমাকে আমি ছেড়ে রাখবো তোমাকে আমি কখনো জান্নাতের পথে দেখাবো না তারপর আল্লাহ তালা সুময় আল খিস্তানি হাকুল আইফুল দ্বিতীয় দিন সে আল্লাহ তালা কথা বলবেন তাকে বলবেন যে হে ফুল অমুক الا مكرمه ومكرمه كاو سويدا كاو زوجا كاو سخر لك الله كل خيره ولبله فيقول بلا يا رب كما نسيتني اكو رقم অবস্থা হবে আরেকজনকে ডেকে বলবেন তোমাকে আমি নেতৃত্ব দিয়েছি সম্মানিত করেছি স্ত্রী দিয়েছি সন্তান সম্পদ দিয়েছি ভূমি বহন দিয়েছি তুমি নেতৃত্ব করেছো দুনিয়ার বুকে তুমি মানুষকে तुम्हें मन कर सक्त कर से ना तक अल्ला तारा बी अनस क्या चीतनी भाव तुम्हें आज के दिन तुम्हें भूले गज के दिन तुम्हें भूल अन्न एक जन के जिज्ञासा करब्बुबिका हेरबी अपना ईमान एने कितर ईमानी रसुलरा तो आदायसी पालन करत्ी এবং তাকে যতটুকু ভাবে ভালো কিছু বলবে তখন আল্লাহ তালা বলবে ফাহুনা ইজান তাহলে তুমি ভালো কাজ করেছো তুমি জানাতে যেতে পারবে অন্য বর্ণা এইভাবে আসছে যদি মোনাফেক হয় আল্লাহ তালা তার জন্য শাস্তির ব্যবস্থা করবেন ইমান ধারো তার জন্য শান্তির ব্যবস্থা করবেন অর্থাৎ আল্লাহ তালা দুনিয়ার বুকে যে সমস্ত ন্যায়ামত দিয়েছেন এই ন্যায়ামত সম্পর্কে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন যেভাবে আল্লাহ তালা বলেছেন সুম্মা লাতুস আল উন্না ইউম এজিনারিম কেয়ামতের দিন ন্যায়ামত সম্পর্কে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন যে নিয়ামত আমি ভোগ করি না কেন এই নিয়ামতের আদায় করেছে কিনা এটা আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন চতুর্থ যে জিনিসটি সম্পর্কে জিজ্ঞাসা করবেন সেটা হচ্ছে অঙ্গীকার কোরআনে করিম আল্লাহ তালা বলেছেন আল্লাহর সাথে কৃত যত অঙ্গীকার আছে এগুলো সম্পর্কে আল্লাহ তালা বান্দাকে আবার জিজ্ঞাসা করবেন কোরআনে করিম আল্লাহ তালতে বলেছেন যে তাদেরকে ওহ আল্লাহ কানাহ আর তোমরা অঙ্গীকার পূর্ণ করো কারণ অঙ্গীকার সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে অন্য আয়তে আল্লাহ তালা বলেছেন দুনিয়ার বুকে মানুষ রসুল্লা সাল্লা কাছে এসে কখনো কখনো বলতো যে আমরা কখনও যুদ্ধ থেকে পথ ফিরে পিছনে ফিরে যাব না যুদ্ধের ময়দানে যুদ্ধ করব। কিন্তু যুদ্ধের ময়দান থেকে পিছনে পিঠ ফিরিয়ে যখন চলে গেল আল্লাহ তালা তখন এই আয়াত নাজির করলেন যে তারা আগে সবসময় এসে অঙ্গীকার করত যে আমরা কখনো পিঠ দেখিয়ে পালাব না কিন্তু তারা পিঠ দেখে পালিয়েছে আর আল্লাহ তালা এদের অঙ্গীকার সম্পর্কে তাদেরকে প্রশ্ন করবেন পঞ্চম যে জিনিসটি সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবেন বলে করানোর জন্য এসেছে সেটা হচ্ছে যে তাদের চোখ তাদের সোনার তাদের কান তাদের চোখ এবং তাদের অন্তর সম্পর্কে আল্লাহ তালা তাদেরকে জিজ্ঞাসা করবেন আল্লাহ তালা বলেছেন কয়েলমুন তুমি যা জানো না সেই বিষয়ে তুমি অবস্থান করো না সেটা গ্রহণ করো না ইন্নাসাম রাওল বা স রাওয়াল ফুয়াদা নিশ্চয়ই মানুষের কান মানুষের দেখার শ্রবণেন্দ্রীয় মানুষের দেখার দেখা অর্থাৎ চোখ ওয়াল ফুয়াদ এবং অন্তর এই সবগুলি সম্পর্কে মাঠে জিজ্ঞাসা করা হবে তুমি যা দেখোনি তা বলিও না তুমি তা জানো তা না। বলোনা ভাইনা সাইল কান্লি কারণ আল্লাহ তালা এগুলি সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবেন ইমনি কাশির রহমতুল্লাহ আলী বলেন এর অর্থ হচ্ছে যে না জেনে যারা কথা বলবে না জেনে আন্দাজ করে যারা কথা বলবে তাদেরকে এ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না জেনে কথা বলছে না জেনে অন্তরের কোনো কিছু ধারণ করছে না জেনে বলছে দেখছি না জেনে বলছে শুনছি এদেরকে আল্লাহ তালা জিজ্ঞাসা করা হবে যে কেন তুমি মিথ্যা কথা বললে এই সম্পর্কে তুমি কেন মিথ্যা না দেখেও বললে দেখেছ না জেনেও বলছে জেনেছ না শুনেও বলছে শুনেছ এই সম্পর্কে আল্লাহ তালা তাকে জিজ্ঞাসা করুন আসার মাঠে যেমনি আল্লাহ তালা অন্য বলেছেন ইস্তানিবুল কাতির মিনাজ ইসমুন ধারণা করা কথা বলা থেকে তোমরা দূরে থাকো কারণ অনেক ধারণা করা কথা গুনার কারণ হয়ে দাঁড়ায় হাদিস ইসলাসাম বলেছেন ইয়াকু মদ্না ফাই ইনাজনা ইকবুল হাদিস সাবধান তোমরা বানো বানিয়ে ধারণা করে কথা বলা থেকে বেছে থাকো কারণ ধারণা করে কথা বলা মানুষকে মিথ্যা দিকে নিয়ে যায় এই অন্য এক একজন মানুষ ধারণা করে কথা বলা ধারণা নকল করা সবচেয়ে খারাপ জিনিস সবচেয়ে বলেছেন আফরাল ফেরা আই রাজু আই নেই হিমালিয়া রাজুলো আই নেই হিমায় তারায়া সবচেয়ে বড় মিথ্যাবাদী ব্যক্তি যে ব্যক্তি এমন কিছু স্বপ্নে দেখার দাবি করবে অথচ দেখেনি অন্য হাদিসে সরসুল্লাহ সাল্লাহিসাম বলেছেন মান তাহলামা হলমান কাদা যে ব্যক্তি মিথ্যা কোনো স্বপ্নের কথা বলবে যে আমি স্বপ্ন দেখেছি অথচ স্বপ্ন দেখেনি কেয়ামতের দিন দুটি সুরের মধ্যে গিরা দিয়ে তাকে বলা হবে অথ সে দুটি সুলে গিরা দিতে পারবে না কারণ দুটি মিথ্যা সেখানে এক করতে পারে না এই জন্য কখনও হাসরের মাঠে এই আল্লাহ তালা আমাদের প্রত্যেকটি আমল সম্পর্কে জিজ্ঞাসা করবেন ভালো মন্দ কি করেছি না করেছি সেটা সম্পর্কে জিজ্ঞাসা করবেন দুনিয়ার বুকে কি আমল করে জিজ্ঞাসা করবেন কুল্লু লাইকি আমাদের চোখু আমাদের চোখে কি দেখেছে না দেখে জিজ্ঞাসা করবেন আমাদের কান কি শুনেছে না জিজ্ঞাসা করবেন আমাদের অন্তর কী দেখেছে না জিজ্ঞাসা করবেন এই বিষয়ে যেন মিথ্যাচার না করি এফে আমাদের সাবধান থাকি ইনশাল্লাহ আগামী পর্বে এ বিষয়ে আরও কিছু আলোচনা করব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ও আকরি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামুকুমক